بسم الله الرحمن الرحيم ما أنفقتم من نذر أو نذرتم فَإِنَّ نذر فإن الله يعلمه وما للظالمين من أنصار وقال سبحانه يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأثيرا إنما نطعمكم لوجه الله সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুন্দর যিনি জন্য যিনি কে সৃষ্টি করেছেন এবং জগৎ সমূহের একক রব যিনি সমস্ত হেদায়ত দান করেছেন আলহামদুলিল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ আলিয়াল্লামের প্রতি আল্লাহ আমাদেরকে যার অনুসারী হতে আদেশ করেছেন এবং যার অনুসরণের মাধ্যমে আমাদের গত দুইটা আলোচনা ছিল উৎসর্গ সম্পর্কে তাই না উৎসর্গের স্থান উৎসর্গের কাল এবং উৎসর্গের বিষয়াবলিক উৎসর্গুলো কেমন হবে উৎসর্গগুলো কেমন হবে কোন ধরনের উৎসর্গ নিষিদ্ধ হোক প্রথমত আলোচনা ছিল উৎসর্গটা কেমন হবে এবং কোন ধরনের উৎসর্গ নিষিদ্ধ হোক কেমন করলে কি উৎসর্গ করলে কেমন ভাবে উৎসর্গ করলে মুসলিম কাপের হয়ে যাবে মুসলিম মুশ্রিক হয়ে যাবে মমিন আর মুমিন থাকবে না নিরাপত্তা হীন হয়ে পড়বে এবং তার সফলতা একদম ব্যর্থতায় পর্যবেষিত হবে সেই বিষয়গুলি ছিল প্রথমত দ্বিতীয় বিষয় ছিল উৎসর্গের স্থান এবং উৎসর্গের কাল সম্পর্কে কোথায় গিয়ে এই উৎসর্গুলো করা নিষেধ কোথায় গিয়ে করা যাবে না এবং কোন সময় করা যাবে না সেখানে আল্লাহর নামেও কোন ধরনের কোনো কিছু উৎসর্গ করা যাবে না যদি এই ছয়টা শর্তের মধ্যে কোনো একটা পাওয়া যায় হতে পারে একসাথে পাবো হতে পারে যে কোনো একটা পাবো ছয়টার মধ্যে হতে ছয়টার মধ্যে হচ্ছে যে কোনো একটা অথবা ছয়টাই একসাথে যদি এমনটা হয় তাহলে সেখানে আল্লাহ নামেও আল্লাহর রক্ত আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো ধরনের কোনো কিছুকে উৎসর্গ করা যাবে না চাই সেটা হোক জবান দিয়ে উৎসর্গ হোক এই যে আমরা কথা বলছি আল্লাহ নামে উৎসর্গ হচ্ছে না আল্লাহ সন্তুষ্টির জন্য হচ্ছে না সেটাও করা যাচ্ছে না ধান দিয়েও করা যাবে না পয়সা দিয়েও করা যাবে না শ্রম দিয়েও করা যাবে না সহযোগিতা দিয়েও করা যাবে না क्षतिग्रस्त क्षतिग्रस्त दिन क्षतिग्रस्त मुस्लिम क्षतिग्रस्त आल्लाता क्षतिग्रस्त आल्लाम आदर्श क्षतिग्रस्त हो সেটা যে কোনো ক্ষেত্রেও হোক যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রেও হোক ক্ষতিগ্রস্ত করার জন্য যদি করা হয় তাহলে সেখানে আল্লাহর নামেও কোনো কিছু করা যাবে না নতুন যত তরিকা সেখানে গিয়ে কিছুই করা যাবে না কারণ আল্লাহ রাতুলের পথ বিবর্জিত দুই নম্বর হচ্ছে যদি সেটা পুকুরের উপরে ভিত্তি হয়ে থাকে তাহলেও করা যাবে না তিন নম্বর হচ্ছে যদি মনিনদের মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করার জন্য কোনো কিছু করা হয় যেখানে দেখতেছেন যে ওইখানে একটা ক্যাঁল লেগেছে ওই উদ্দেশ্যই হচ্ছে দুইটা দলকে একটা দলকে তিনটা চারটা খন্ড করে ফেলা মনে করেন এইখানে থেকে কেউ আসলো তার উদ্দেশ্য হচ্ছে এখানে একটা পার্টিশন সৃষ্টি করে ফেলবে একটা পার্টিশন সৃষ্টি করবে এই তিন চারটা ভাগ করে ফেলবে দুইটা ভাগ করে ফেলবে তখন আপনি এখানে এসে কোনো পক্ষকে সাহায্য করতে পারবেন না উভয় এখানে ভাগাভাগি হয়ে যাচ্ছে আল্লাহ হত্যাকারী এবং নিহত ব্যক্তি হত্যাকারী এবং নিহত ব্যক্তি যে হত্যা করতেছে সেও জাহান নামে যাবে কারণ সে হত্যা করল আজ যে হত্যা আর যাকে হত্যা করা হলো সেও জাহান নামে যাবে যাকে হত্যা করা হলো সে তো মুসলুম সে জান্নামে যাবে সে তো জান্ন আল্লাহ রসুলের কেমন কথা পাতেল তো হত্যাকারী ও জানেন আমরা বুঝতে পারলাম যে ওর জন্য হবে অবধারিত ওকে যেতে হবে কারণ সে হত্যা করছে কিন্তু যে নিহত হলো সে তো সে তো মানুষ সেই কেন জানা যাবে আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি আমাকে মারবেন আমার উদ্দেশ্য হচ্ছে আমি আপনাকে মারব আপনার উদ্দেশ্য আমাকে মারবেন আমার উদ্দেশ্য আপনাকে মারবেন আমি আর সুযোগ পাইনি আপনাকে মারতে কিন্তু উদ্দেশ্য ছিল জন্যই লড়াই করেছে বিচ্ছিন্নতা দিয়ে তাদেরকে কোথায় নিয়ে চলে যায় যুদ্ধের মাদান পর্যন্ত নিয়ে চলে যায় উভয়কে তরবারি নিয়ে মুখামুখি করে দেয় উভয় একজন আয়ের উপর আক্রমণ করে রক্ত প্রবাহিত করে একজন আয়ের হত্যা করে দেয় না যদি দেখেন কোথাও গেলে সেখানে মুমিনদের মাঝে মাঝেসন সৃষ্টি হয়ে যাবে ভাগাভাগি সৃষ্টি হবে এমন কোন অনুষ্ঠান করা হচ্ছে সৃষ্টি যদি ইশ্লা করতে চান তাহলে যেতে পারেন ইসলাম করবো ওইখানে গিয়ে তাদের মধ্যে ইশ্লাহ করব। কিন্তু ষষ্ঠ হচ্ছে কাদের মধ্যে এটা মুমিনদের মধ্যে মুমিনদের মধ্যে বেদাতিরা ভাগাভাগি হচ্ছে এই তরিকা গুলোর মধ্যে বিচ্ছিন্নতা আনতে হবে এটা মোহিনদের উপরে খরচ কারণ ওরা সংঘবদ্ধ থেকে ইসলামকে বিশাল ক্ষতিগ্রস্ত করে তুলবে আপনি ওদের বিরুদ্ধে এখন অস্ত্র ধারণ করতে পারছেন না দায় কিন্তু এদের মাসে টেকনিক আছে বক্তব্য করতে থাকেন এলে পৌঁছাতে থাকেন ওদের মধ্যে বিচ্ছিন্ন না পেলাম না ওইখানে এতদিন পর্যন্ত শ্রম দিতে শ্রম দিয়ে দেখলাম যে না এই আছে এখন আমরা রাস্তা খুঁজতেছি কোথায় যাবো ওইখানে বিচ্ছিন্নতার সৃষ্টি হয়েছে যার কারণে সে এখন রাস্তায় খুঁজতেছে কোথায় যাবে তাই না বিষয়গুলো ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হয়েছে কিলাপত কে নিয়ে না হলে মুলুকিয়াজ কে নিয়ে অথবা জেহাদকে নিয়ে অথবা তরিকা কে নিয়ে অথবা হুজুর কে নিয়ে অথবা জালেম মুজলুমদেরকে নিয়ে অথবা তবলিক কে নিয়ে আলাদা আলাদা বিষয়বস্তু নিয়ে তারা ঐক্যবদ্ধ হয়েছে दलिल दोआ करल्ला दाड़ी दुआ कर अबू जहेल दलिल जी का दलिल আল্লাহনা তুমি খুব ভালো করে জানো কে আমাদের মাঝে দাওয়াতের মাধ্যমে বিচ্ছিন্নতা সৃষ্টি করে দিল আমরা মক্কা মস্রিকরা মক্কা মস্রিক তো নয় আমরা ঐক্যবদ্ধ ছিলাম একটা প্ল্যাটফর্মে কে দাওয়াতের মাধ্যমে আমাদের মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করলো পিতা পুত্রের মাঝে কে শত্রুতা সৃষ্টি করে দিল কে নতুন দিনের দাওয়াত নিয়ে আসলো যার কারণে আমাদের সমাজ অস্থির হয়ে পড়েছে সমাজে পাটিসন সৃষ্টি হয়ে যাচ্ছে আল্লাহ কে করলো তুমি খুব ভালো করে জানো আল্লাহ করছে আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করোনা সমাজের মধ্যে অস্থিরতা এনো না সমাজে ফাটল সৃষ্টি করো এটা ইসলামের আদেশ আল্লাহর পক্ষ থেকে আদেশ যে এই কাজটা বিপরীত করবে সে আল্লাহর গজরে পরিণত হবে আল্লাহর গজব আসবে তার উপরে এখন মোহাম্মদ যখনই দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কা প্রত্যেকটা গোত্রে ফাটল সৃষ্টি হয়ে কেন বাবার সাথে সংঘর্ষ। মায়ের সাথে সংঘর্ষ চাচার সাথে ভাতিজার সংঘর্ষ সমাজে অস্থিরতা বিরাজ করছে পাটিশন সৃষ্টি হয়ে যাচ্ছে কয়েকটা গ্রুপে ভাগ হয়ে যাচ্ছে কেউ এদিকে আসতেছে আর কেউ ইসলামও ছাড়ছে ওদের ধর্ম ছাড়ছে আলাদা জীবনযাপন করতেছে কেউ উভয় পক্ষকে পর্যবেক্ষণ মাধ্যমে এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হতে বাধ্য বাধ্য ওরা যেমন তিন লক্ষ ভাগে বিভক্ত হয়ে গেছে এই ছোট্ট বাংলাদেশে আপনার দাওয়াতের মাধ্যমে ওই তিন লক্ষ জায়গায় ওই তিন লক্ষ গ্রুপের মধ্যে আপনার দাওয়াতের মাধ্যমে বিচ্ছিন্নতা আসতে বাধ্য আসতেই হবে যদি আপনি সত্যিকার দায়ি হন ওইখানে বিচ্ছিন্নতা সৃষ্টি করতে হবে কারণ তারা ইসলাম ইমামকে নিয়ে ঐক্যবদ্ধ হয়নি তারা আলাদা কিছু কেন কেউ ইমামকে নিয়ে ঐক্যবদ্ধ কেউ নেতাকে নিয়ে ঐক্যবদ্ধ কেউ আমির কে নিয়ে ঐক্যবদ্ধ কেউ অমুক সাইডকে নিয়ে ঐক্যবদ্ধ কেউ ফারাক সাহিতকে নিয়ে ঐক্যবদ্ধ হয়েছে যদি দাওয়াত হয় আপনারটা তাহলে সব জায়গায় কি হবে বিচ্ছিন্ন কি বলতেছে কি বলতে চাচ্ছে কি বলতে চাচ্ছে বিচ্ছিন্নতা আসতে হবে কিন্তু যারা ইমানের ভিত্তিতে চলে এসেছে একটা জায়গায় আল্লাহ তা শহীদ ভাবে জানার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আল্লাহ পরিপূর্ণভাবে থাকার জন্য শিখা শিখি করতেছে পড়াশোনা করতেছে পরিপূর্ণ ভাবে আনুগত্য করবে রস্মা সুন সাহাবিদের অনুসরণ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের মতো জীবনযাপন করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের ত্রুটি বিচ্ছুতি হতে পারে কিন্তু প্রচেষ্টা চালাচ্ছে প্রচেষ্টার কোন ত্রুটি নেই এই জায়গায় গিয়ে যদি কোনো ধরনের বিচ্ছিন্নতা সৃষ্টি করেন তাহলে দিকে প্রত্যাবর্তন করবেন একদম প্রত্যাবর্তন করবেন একদম কুকুরের দিকে চারপাড়া প্রথম পৃষ্ঠা একেবারে প্রথম পৃষ্ঠাতে আয়াত হবেন আল্লাহ বলছেন অনুসরণ হয়েছে তাদের কোন গ্রুপ ফেরকা দলের দলগুলো বিভক্ত হয়েছে কি নিয়ে বিভিন্ন সাবজেক্ট নিয়ে বললাম না আমরা একটু আগে এই সাবজেক্ট গুলো নিয়ে যারা আলাদা আলাদা হয়ে গেছে তোমরা যদি তাদের অনুসরণ করো তাদের সাথে প্রত্যাবর্তন করবে দেখেন যে যাদের নামে ছুটছেন আলাদা বিষয়বস্তু নিয়ে ইমানের পরে পুকুরে হুকুমতের দিকে ছুটছেন ইমানের পরে কুপুরের খেলাফলের দিকে ইমানের পরে গিয়ে ছুটছেন কারণ আলাদা গ্রুপ তৈরি হয়ে গেছে এমনটা করো তাহলে তোমরা ইমান আনার পরে কুপুরি করে ফেলবে এই আয়াতের আলোকে আলোচনা শুনেছেন কোনদিন কোনদিন আলোচনা আমরা শুনে নি আয়াত সে কিতাবটার মধ্যে সন্দেহ ছিল কারণ তারা নষ্ট করে ফেলেছিল আপনার কাছে যেটা আছে এর মধ্যে কোন সন্দেহ নেই তাদের কাছেও কিতাব ছিল আপনার কাছেও কিতাব আছে তারা কিতাব পাওয়ার পরে তারা বিচ্ছিন্ন হয়েছে আপনিও কিতাব পাবার পরে তাদের চাইতে বিচ্ছিন্ন হয়েছেন তাদের চাইতে বিচ্ছিন্ন হয়েছেন আপনি তাহলে যত মজার কথা আসুক যত সুন্দর কথা আসুক যত স্টাইল করা কথা আসুক যত আবেগময় কাটির কথাবার্তা আসুক না কোন ফেরকার দিকে যাওয়া যাবে না এর মধ্যে আলাদিস ফেরকাও পড়ে যাবে এর মধ্যে অমুক ফেরকাতমুক ফেরকাত সব পড়বে এর ভিতরে সব পড়ে যাবে রসুলের হাদিজকে নিয়ে আলাদাভাবে ফেরকা তৈরি করা যায় নাকি তাও যায় আল্লাহ পরে আয়াতে বলছেন ওয়াকাইফরুল কিভাবে তোমরা পুপুরি করোতলা আলাই তুম আয়াতুল্লাহ অথচ তোমরা আল্লাহর আয়াত সমূহকে তেলাওয়াত করো বিচ্ছিন্ন হয়ে যাও এবং রসুলের আদর্শ রয়েছে আল্লাহ মুক্তিম যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরবে সেতাকিমের মধ্যে থাকবে আপনি যদি মুমিন হন সত্যিকার ইসলামের দায়ী হন আপনার দাওয়াতের মাধ্যমে যতগুলা জাহরিয়াত আছে যতগুলো ফেরকা আছে ওদের মধ্যে নাড়া পড়বে ওদের মধ্যে চিন্তা পড়বে ওদের মধ্যে বিচ্ছিন্নতা আসবে এ বিচ্ছিন্নটা চলে আসবে বাধ্যতামূলক হতেই হবে কিন্তু অনেকগুলো পার্টন সৃষ্টি হয়েছিল তাই না আমার দাওয়াতে কেন পার্টন সৃষ্টি হবে মুসলিমদের মধ্যে না চলবে না আর যারা বিভক্ত হয়ে যাবে তাহলে বোঝা যাবে যে ইমানের দাওয়াতের পরে যদি কেউ বিভক্ত হয়ে যায় তাহলে সে কুকুরের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে আস্তে আস্তে চলে যাচ্ছে এই ছিল তিন নাম্বার বিষয় চার নাম্বার বিষয় হচ্ছে আল্লাহ এবং তার রতুলের সাথে কেউ যুদ্ধে লিখতে হয় এখন তো আল্লাহ আমাদের সামনাসামনি নেই আল্লাহ কেউ যুদ্ধ করতে হবে না রতুল আমাদের মাঝে বিদ্যমান রতুলের সাথে তো কেউ যুদ্ধ করতে হবে না তার মানে কি এখন আল্লাহর বিধানের সাথে এর বিপরীত মুখে কে রতুলের বিধানের সাথে এর বিপরীত মুখী যেমন মসজিদ গুলো থেকে বের করে দেওয়া হয় কেউ এখানে হাত ধরেছে আর ধরে বের করে দেয় আমাদের এই যে এলাকার কয়েকদিন আগে সাবারে গেছে ওকে সেখান থেকে বের করে দিল প্রচন্ড রকম মারধর করেছে করে দিল ওটা আমার অপরাধটা কি বলে সেইভাবে আমার চলবে না মসজিদ আছে আদি কথা এখানে চলে না জানিস জানিস এক মাদ মহাদেশে তার নেতৃত্বে জুতা পিটা করে কান ধরে উদ্বোস করালো কি লাঠি ঘুষি মানলো রক্তাক্ষ হলো শরীরে দেখলাই ওই তারা তুলে সাথে যুদ্ধ এই যে যুদ্ধ এইগুলো এইগুলো যুদ্ধ এই যুদ্ধ কখনো কটুক্তি দিয়ে হবে কোন মা রোধ দিয়ে হবে আমাদের এখন করণীয় কি ওরা মেরেছে আমিও গিয়ে মারব তাই না আদর্শ দিয়ে এভাবে মারলো তারা তাকেও রক্ত ঝড়ালো এভাবে মক্কার মস্মিকরা আমি যদি দিনের দায়ী হই আমি যদি সত্যিকার ইসলামের দিকে মানুষকে আহ্বানকারী হই তাহলে রসুলের উপরে যা হয়েছিল আমাদের উপায়ও হবে আর রসুল যা করেছিলেন আমাদেরকেও তাই করতে হবে রসুল সবর করেছিলেন আমরাও সবর করছি দৈত্র দান করছি এই অবস্থা থাকবে না ইনশাল্লাহ পরিবর্তন হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ খুব কারণ আল্লাহ আমাদেরকে এত কষ্ট দিবেন না আল্লাহ জানেন তো আমরা ইমানের দিক দিয়ে অনেক দুর্বল অনেক দুর্বল আমরা কোথায় সেই রসুলের ইমান কোথায় সাহাবিদের ইমান তাদের ইমানের সাথে আমাদের ইমানে কোথায় আল্লাহ হয়তো আমাদেরকে এত কষ্ট দিবেন না ইনশাল এত বড় পরীক্ষা নেবেন না তার সাথে যুদ্ধ করতে পারবে না আর রসুল তো আমাদের মাসে বিদ্যমান নেই কিন্তু রসুলের সুন্না বিদ্যমান রয়েছে এইগুলোর বিরুদ্ধে কর্মসূচি দিয়ে যাবে একের পর এক বিরুদ্ধে কর্মসূচি বিরুদ্ধে কর্মসূচি কি এখন বিরুদ্ধে কর্মসূচি বলতে আমাদের আল্লাহরা আপনি সত্যিকার অর্থে আল্লাহ রসুলের সেই জিয়া দিকে ফিরে যেতে চান না দিবেনা আপনাকে বর্তমান ইমামের আন্ডারে এই ইমামের আদর্শ অনুযায়ী জিয়া করতে হবে বর্তমানে আপনি সেই পিছনে ফিরে যাবেন চলবে না যেখানে জাহনি যুগে কোন ধরনের গায়নুল্লার এবাদত করা হতো সেখানে আল্লাহর জন্য এবাদত করা যাবে না ছয় নম্বর হচ্ছে যে সেই সময় এবং সেই স্থানকে কেন্দ্র করে যেখানে তিন দিন হতো বৈশাখের সাত দিন হতো সেইখানে আপনি শুরু করেছেন পরে ওরা এসছে বিষয়টা একদম ভিন্ন একদম ভিন্ন আমি আপনাদের কাছে কোন সত্ত্বে আশা করেছিলাম যে আপনারা আমার কাছে একটা প্রশ্ন করবেন এই বিষয়টা জিজ্ঞেস করেন কিন্তু নিষেধ করা হচ্ছে যেখানে গাই করা হয় যেখানে গায়রুল্লাহ ইবাদত করা হয় সেখানে আল্লাহর ইবাদত করা যাবে না তাই না আমরা তো এটাই শিখলাম রসুল যে করছেন জি এগুলো পরবর্তীতে প্রবেশ করেছিল পরবর্তীতে প্রবেশ করেছিল এই কারণে সেখানে ছিল বিষয়টা তো সেটা সময় বিষয়বস্তু উৎসর্গটা কেমন হবে উৎসর্গটা কোথায় হবে কোন সময় হবে ঠিক আছে পরিষ্কার আমাদের কাছে পরিষ্কার তাহলে আর তিন দিনে যাওয়া যাচ্ছে না কিন্তু তাই না যাওয়া যাচ্ছে না তাহলে এবং মানুষের মস্তিষ্ক প্রসূত জেহাদি গ্রুপের সাথে শ্রম দেওয়া যাবে না এখন আমরা না তাদের সাথে মিলতে এটা হচ্ছে আমার পক্ষ থেকে কথা যে আমরা পাঠতে তাদের সাথে মিলতে কারণ আমাদের সাথে আল্লাহ আমাদের সামনে আল্লাহ কিতাব স্পষ্ট আমাদের সামনে রসুলের হাদিস স্পষ্ট আমরা পারতেছি না মিলতে এখন আমরা হয়ে গেলাম খারিজি তাদের দৃষ্টিতে আমরা হয়ে গেলাম খারিজি অথচ আল্লাহ আল্লাহ বলে দিয়েছেন আমরা পারতেছি না কোন সংগঠনের সাথে জড়িত হতেছে আমরা হয়ে গেলাম খারিজি আমরা হয়ে গেলাম খারিজি তাদের দৃষ্টিতে কারণ কোন দলের দিকে যেতে পারতেছি না কিছু ভাইরা প্রচেষ্টা চালাচ্ছেন যে আমাদেরকে নিয়ে মিলাবেন বসাবেন করবেন একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাবেন হ্যান সেটাও পারছে না তারপরে আমরা দায়ী এরপরেও আমরা দায়ী কেন আমরা কোরআন রাহানিস মানছি এরপরেও দায়ী কেন মানুষকে সাইনবোর্ড ব্যানার দল উপদল থেকে বের করে চেষ্টা করছি থেকে চলে সাথে আল্লাহ জীবনে সফলতা আসবে সমস্যা চলতে থাক সমস্যা আল্লাহ পক্ষ থেকে তো আমাদের জন্য প্রতিশ্রুতি আছে তো মুহিনদের মাঝে বিচ্ছিন্নতা আনা যাবে না এবং যেখানে এই কাজগুলো হয়েছিল সেখানে যাওয়া যাবে না আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে ওইটা ছিল স্থানকে কেন্দ্র করে এবং বিষয়বস্তু আজকের আলোচনা হচ্ছে আড়া ছাড়া অন্যের নামে গায় নামে মান্ন করা হচ্ছে সিলে মান্ন আমাদের ওইটা ছিল উৎসর্গ মান্য উৎসর্গের একটা পাঠ উৎসর্গের একটা অংশ অনেক ধরনের উৎসর্গ হবে সেই উৎসর্গগুলোর মধ্যে হতে একটা হচ্ছে মান্য একটা পাঠ হচ্ছে মানন করা এই যদি আল্লাহ ছাড়া নামে হয় সেটা শেখ হয়ে যাবে আল্লাহ ছাড়া যদি নামে হয় সেটা হয়ে যাবে কাকে বলে কোনো কিছু আল্লাহর নামে উৎসর্গ করার জন্য সংকল্পবদ্ধ হওয়া অথবা নিহত করা অথবা ওয়াদা করা কোন কিছু আল্লাহর নামে উৎসর্গ করার জন্য সংকল্প করা ওয়াদা করা আল্লাহ ওইটা আমি আল্লাহর জন্য করব। ঐটা আমি ইসলামের জন্য করব ঐটা আমি মসজিদের জন্য দিব ওইটা আমি এলাকাবাসীর জন্য দিব ওইটা আমি এলাকার জনগণের করবো সেটা করবো এ হচ্ছে মাননা निर्दिष्ट उन् उत्सर्गर नाम नियत कर लाख दस टाइम खवूर के, के, के, के मान्य अंतर्भुक्त এটা যখন গায়ুরুল্লাহ সন্তুষ্টির জন্য গায়রুল্লার উদ্দেশ্যে হবে গায়রুল্লার নামে হবে তখন সেটা শেষ হয়ে যাবে তখন সেটা শেষ হয়ে যাবে তাহলে মান্ন আমরা বুঝতে পাচ্ছি। মান্যদের আরবি হচ্ছে নাজার নুন রাজ রাজার নাজারকে মান্ন বলে বাংলাতে বাংলা উর্দু পার্সি তিন ভাষাতেই মান্ন বলা হচ্ছে নাজার নাজারকে মান্ন বলে নাজার হচ্ছে কোনো কিছু মানা বলে না মাজারের নামে মানছি দরকার নামে মানসিক এলাকার নামে মানসি হুজুরের খানকার নামে গিয়ে মানসে মাইনাই সে আগের বছর মা পিলে যাইবাই মাইনার নিস অমুকের নামে মানসিক নামে মানসিক এটা পরিমাণটা কত হতে হবে আগের গুলো মনে রাখতে হবে যেমনই হোক না কেন মূল্যবান হোক অথবা মূল্যহীন হোক ছোট হোক অথবা বড় হোক প্রাণহীন হোক অথবা প্রাণী হোক যেমনই হোক যেমনই হোক গায় উল্লার নামে যদি চলে যায় তাহলে কি হবে তাহলে সেটা শেষ হয়ে যাবে একদম শেষ হয়ে যাবে আরবিতে কি বলে নাজার নাজার কোনো কিছুকে মানা কোনো কিছুর ওয়াদা করা অবশ্যই সেটা এ মধ্যে হতে হতে হবে এ বাইরে অন্য কোন কিছুর নামে কোনো কিছু বলা হতো শির না কারণ সেটা এবার না সেটা এবার না ওটা কোনোদিন এবারত হতে পারে না तो एबाद गो गुल्लाहार नाम जो चले जाए गायरुल्ला नाम क्यों जो संकल्प कर वादाब्ध है शे क्या शेर मान हम तीन प्रकाश कय प्रकाश तीन प्रकाश नज़र मान कय तीन प्रकाश एक नम्बर हमारान हराम नजर हराम मान्य हराम मान्य सीटी मान्यता এবং বিষয়বস্তুটা আমাদের জন্য ক্লিয়ার ওই চার প্রকার মধ্যে যেতে পারবে না ওই চারটের মধ্যে যেতে পারবে না এখন হারাম মান্ন কি আমার যদি সন্তান হয় তাহলে আমি এই সন্তানটাকে চরমায়ের নামে দিয়ে দিব আমাকে যদি আল্লাহ ছেলে দেয় তাহলে হচ্ছে না চরমায় মরিদা কিন্তু বলে আমার যদি ছেলে হয় তাহলে কুরপুরার এই তরিকার নামে উৎসর্গ করে দিব এই পীরের মতো করে আমি পীর বানাতে চাই আমার ছেলেটাকে गोसल की, की। दरगार पानी क्यों गोसल कर बरकत आई पानी, पानी ले টানা আল্লাহলানা আলিনা আল্লাহ না ইসলানা আল্লাহর পক্ষ থেকে আসবে ওইখানে কেন নিয়ে যাচ্ছে ওখান থেকে বারাকাত নিবে অসভা নিয়ে যাচ্ছে পীরের ছুটু খাওয়াতে বোকালিতে হাজি আছে তাহনিক করতে হবে আপনার বাচ্চা যখন হয়েছে বাচ্চাটাকে হবে তাহনিক হচ্ছে একজন মুমিন বান্দা যিনি পরিপূর্ণভাবে প্রাণ শুনার অনুসরণ করেন সেই বান্দার কাছে নিয়ে যাবেন বাচ্চাটাকে নিয়ে যাওয়ার পরে সে তার মুখের একটুখানি লালা বাচ্চাটার মুখে দিয়ে দিবে একটুখানি খিজুর চিবিয়ে দিবে এটা নসলে চুন না যেটা আমাদের কিছু জানে না আল্লাহ আসলামের কাছে বলে আসবো তারা নিয়ে আসার পরে রতুলের আদর্শ অনুযায়ী মোহিনবানা এই কাজটা করবে আপনার দৃষ্টিতে কোরআন শূন্য অনুযায়ী চলে একজন লোক এলাকায় কো ভালো মানুষ কোরআন শুননা ছাড়া অন্য কিছু বোঝে মুমিন মনে হচ্ছে আপনি তার কাছে নিয়ে গেলেন সে একটু করে তাহানিক তাহান করে দেবে এইটা হজরত একটুখানি জানেন না আপনার মুবারক তো দুঃখ না চলবে না আমি সাহেবের কাছে কাকড়াই নিয়ে চলে গেলেন আমি সাহেব আপনি তো রাতে বিরাতে যা যা করেন করেন আমি একটু থানিক নামে রসুলের আদর্শের উপরে দেখেন আমাদের দেশে হাকিমুল তার মা আলীর নামে সবর তুলে দিয়েছে আলীরা নামে যা বেটেও আছে আর তো সেই পিস বলতেছে যে যাকে আলীম নামে শব্দ সে আমার অনুসারী হবে খুললেই বেশি জোর প্রথম খন্ড খুলবেন ফুলে ভূমিকায় যাবেন গিয়ে থানু হিসাবে জন্ম বৃত্তান্ত পড়বেন যা বলি যা করতে চেষ্টা করবেন প্রথম খন্ড খুলবেন ফুলে ভূমিকার মধ্যে পড়বেন ধানু জন্ম বৃত্তান্ত मरणाली मरणाली संसार अवश्चास गुल्ला नाम तरिकार नाम उत्सर्ग कर কোনো খানকার নামে উৎসর্গ করছে কোন দলের নামে উৎসর্গ করছে কোনো পীরের নামে উৎসর্গ করছে এই উৎসর্গ হচ্ছে আরাম উৎসর্গ আরাম মান্য হচ্ছে হওয়ার আগে পাঁচটা মহিলা গেছে ছয় নাম্বার এটা যদি বাড়িটা যায় তাইলে আমি এটার চায়দাবারির জন্য চায়দাবাদির জন্য অথবা দেওয়ানবাগীর জন্য অথবা অমুকের জন্য আমার দেশে কুষ্টিয়া অঞ্চলে যাবেন কুষ্টিয়া অঞ্চলে এক পীরের নামে তার মুরিদরা তার সন্তানদেরকে উৎসর্গ করে এই পীর এসেছে মূলত পাকিস্তান থেকে দিল্লি থেকে ডোলেসার তরিকা ডোলেসার তরিকা বাচ্চা যখন হয় বাচ্চা ওখানে চার পাঁচ বছর বয়সে নিয়ে যাওয়ার পর তরিকার নামে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে ওরা পরে মাথার উপর একটা ক্যাপ বসা যায় বাটি বসা দিয়ে মাথা ছোট্ট করে রাখে এটা হচ্ছে কুদরতি মাথা ছোট করে রাখে এই যে ফকির ফকরা কিন্তু ফেপারে কত লেখালেখি হলো না হাত পা বেঁকা হয়ে আছে চিকন হয়ে আছে কেন ওদেরকে পাতিল করে রাখে ছোট্ট বাচ্চাটা তিন চার বছর এটা হচ্ছে তৈরি করি মাথা তৈরি মাথা এটা খুব বেশি আছে হিন্দুদের মধ্যে প্রচলন আছে হিন্দুদের কিছু কিছু জগিকে দেখবেন ওদের মাথা ছোট ছোট ছোট দেখা যায় এসব ওই সে দিচ্ছে নামে এই তরিকার নামে সেই তরিকার নামে আর ওরা যেভাবে সেভাবে করে তোলেছে বাবা মা তাই বাবা মা তাই ও আদা করতেছে করে ছাত্র বাবা আদা করতেছে পরীক্ষা পাশ করলে চিল্লা যাবো চাকরিটা যদি হয়ে যায় তাহলে হয়ে যে মসজিদে বুজুর্গরা আছে বুজুর্গদের কেন খাওয়াবো কাকা বুজুর্গ যারা আছে না খাওয়া যাবে না যাবেই না দেখতে হবে কোরআন শুননা কোথায় আছে ওই বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যে দুইটা ক্লাস করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি কোথায় যাবেন আর কোথায় যাবেন আপনাকে নির্ধারণ করে দিচ্ছে কোন পদ্মে চলবেন এর আলোকেই বলা হয় আজ দুনিয়া সিজিনুল মোহমেন মোহিনদের জন্য দুনিয়াটা হচ্ছে কারাগারের মতো চাইলেই যেতে পারে না চাইলেই করতে পারে না চাইলেই সব বলতে পারে না চাইলে সব দিতে পারে না চাইলে সব নিতে পারে না যারা ইমান বোঝে না তার জন্য না কোথায় শ্রম দিবেন কোথায় দিবেন না কোথায় খরচ করবেন কোথায় খরচ করবেন না কোন পথে অগ্রসর হবেন কোন পথে অগ্রসর হবেন না খুব গুরুত্বপূর্ণ এই দুইটা না যদি গায়ের নামে হয়ে যায় আমি ওইখানে নিয়ে গোতল করা নিয়ে টাকা সহ গাড়ির মালিকরা গাড়ি কেনার পরে থেকে সিলেট পর্যন্ত চলে যায় যে দরকার পানি দিয়ে গোতল করা নিয়ে আসে আর আকার পথেই একদিনই হয় হ্যাঁ আমার আত্মীয়ের মধ্যে নিষেধ করলাম ভৈরব বিরিজের ওখানে গে নিচে এরপরেও যদি ইমান আসতো বাবায় রাগ করতে লেগে যাবো এরপরে যদি ইমানটা আসতো একটা উল্টায় উল্টা শেষ এরপরে বুঝতে গেছে আমাদের মধ্যে এই ঘটনা ঘটছে চলেই না চলেই না গাড়ি কিনছে গাড়ি কিনে লেগে দিচ্ছে কোন তরিকার নামে কানকার নামে দলের নামে উপদলের নামে ওয়াদা করা যাবে না যে আমি এটা দিবো সেটা দিব এটা করতেছি সেটা মানমত করতেছি মাইনে আইসি হ্যান করছি না এগুলো করবো এটা হচ্ছে সিরকি মান দুই নম্বর আমরা বলেছিলাম এদেশের হকালীরা এই কাজটা করে বেজাতি মানবটা করে হকরীরা এটা কি আল্লাহ আল্লাহর সাথে শর্ত করে যদি চাকরিটা ভয়া যায় তাহলে প্রথম বেতনের অর্ধেক এটি মৃত্যুদের খাওয়া দিব যদি পরীক্ষায় পাশ করি তাহলে এটা যদি আমার প্রেমের তাকে অঙ্ক সারা দেয় তাহলে আমি যদি সারা দেয় তাহলে আমি পাচক তো নামাজ পড়া শুরু করবো নামাজ পড়া পাচক তো ভালো কাজ না আল্লাহর জন্যই হবে কিন্তু যদি উনি আমার দিকে সারা দেয় তাই না নিষিদ্ধ এটা হচ্ছে বেদাতি মানুষ আল্লাহর সাথে শর্ত করা আল্লাহর সাথে শর্ত করা যাবে না আল্লাহকে চাইতে হবে আল্লাহ আর আল্লাহকে দেবেন আল্লাহ অমুকে কেন আমাকে ফিরে তাকাচ্ছে না ফিরে তাকাতে বলো আল্লাহ তাকাবে না যত হালাল চাওয়া আছে আল্লাহর আল্লাহ তুমি আল্লাহ আমার এটা দরকার তুমি এটা দান করো আমাকে সৌজ আল্লাহর কাছে চাইতে হবে পান অথবা না পান সন্তুষ্ট আল্লাহর বাচ্চা খরচ করে যেতে হবে কিন্তু শর্ত করা যাবে না আমি যদি ভালো হই তাহলে আল্লাহ তোমার ঘর মসজিদে আমি যদি ওটা পাই তাহলে আল্লাহ আল্লাহকে তার কর্মকাণ্ড সম্পর্কে কখনো জিজ্ঞেস করা যাবে না আল্লাহ তুমি কেন ওটা করলা আল্লাহ তুমি কেন ওটা দিলা না বরং তিনি প্রশ্ন করবেন তিনি প্রশ্ন করবেন আল্লাহকে কোন বিষয়ে বাধ্য করা যায় না বরং তিনি বাংলাকে বাধ্য করেন আল্লাহ সাথে কোনোভাবে শর্ত লাগানো যায় না বরং তিনি শর্ত করেন তুমি যদি ইমানের উপরে চলো তাহলে তুমি জান্নাত পাবে তুমি যদি সুন্নাথের উপরে চলো তাহলে তুমি জান্নাত পাবে তুমি যদি একাজটা করো তাহলে তুমি ওটা পাবে এটা আল্লাহ শর্ত করে দিয়েছেন যদি তুমি করো তাহলে তুমি এটা পাবে ফলাফল এই পাবাটা আপনি আল্লাহকে কিভাবে শর্ত করেন আল্লাহ তুমি যদি ওইটা দাও তাহলে তুমি এটা পাবা যদি দাও তাহলে পাবা অথচ আল্লাহ বসে তুমি যদি করো তাহলে তুমি পাবা আমি তো আল্লাহর সাথে না এদেশে অধিকাংশ মান্য এরকমই হয় সুস্থ হয়ে গেলে দিব সুস্থ হয় না শুধু দেয় না আমি শুদ্ধ হারাম বেদা দেটা সর্ত কোন যাবে না শর্ত নাই বেতন হয়ে গেছে চাকরি হয়ে গেছে বেতন পেতেন আল্লাহ আল্লাহ আপনি আল্লাহ তোমার রাস্তায় আমি দিব তোমার রাস্তায় আমি দিব তোমার রাস্তায় আমি খরচ করবো যখন আমার হবে তখন আমি কারণ এর আগে আরেক পড়েছি যে যাধ্য বাইরে না মানুষ নাই বোধ নয় ঠিক না আল্লাহর এভাবে শর্ত লাগানো যাবে না তিনি শর্ত লাগাচ্ছেন আল্লাহ মিনী নাম থাকবে মুমিনদের জান মালকে তিনি কিনে নিয়েছিলেন জান্নাতের বিনিময় তিনি জান্নাত দিবেন आज, तीन है। नामे, नामे, नामे, नामे, दिले शरीफ हो जाए शर्त कर ले जा যখন টৌপিক হবে কারণ ওইখানে শর্ত আছে তোমার টৌপিকে নাই তুমি কথা হ্যাঁ আর বলছি পায়ের সাথে পা কাদের সাথে কাঁধ মিলাতে হবে নাম মিলালে এখানে সলাতের মধ্যে শয়তানে সে অস্ত্র দিবে সমস্যা হবে খুলনার বড় মুক্তি সাহেব তিনি বলছেন যে ভাই মানুষ তো সব এক সময় লম্বা না বামন মানুষ আছে আপনার কাদের সাথে কাজ মিলাতে পারবে না আপনার সাথে কোমরের সাথে মিলবে এই যে মিললো না কি করা যায় তার এখন ওইটাই তো শয়তান বামনটাই তো তার শয়তান ও তো অত্যা দিবে এখন তাকে কি দিয়ে ঠেকাবো সুন্দর কথা বলেছে কত সুন্দর যুক্তি বামুন আসছে আপনার পাশে কি মিলাবেন তো আমাদের পক্ষ থেকে তাকে বলা হলো প্রচুর অঙ্গ কয়টা বলছে যে হাত মুখ পা মাথা আল্লাহ বলছেন তাকে ডাকা হয়েছে ডেকে বসানো হয়েছে বসে হচ্ছে যে জিজ্ঞেস করা হয়েছে আপনার নাম কি বলছে আমার নাম মুজিবুর রহমান আপনি মুসতেন হ্যাঁ মুসতেন নামাজ করেন করি তো আপনি অজুর সময় কয় হাত জন একটাই হাত আছে চাই তুই এই হাত তখন না আপনার তো নামাজ পড়া বইঝাই চাই হানাপিমা যাব নামাজ পড়াতে কেন আপনার আল্লাহ বলেছেন যে দুই হাতকে ধুতে হবে আপনার নেই হাত যেহেতু নেই অজু নাই অজু যেহেতু নেই নামাজু নাই কেন নামাজ করতে মুক্তি সাহেব হাত নাই তো আমার করবে কি দিয়ে কেমন করতে যাওয়া যেটা যেমন আছে সেটাকে তেমন রাখো আল্লাহ কি করোনা ওই সময় লক্ষ্যে পাওয়া গেল ওইখানেই যাচ্ছিলাম না ওইখানে বসে কথা বলছিলাম যে যাচ্ছে আপনার কাছে যেটা নাই আপনি সেটা করতে চান না যেটা আল্লাহ দিয়ে দিবেন সেটা আল্লাহ খরচ করতে থাকেন এ বিষয়ে মানে বক্তব্য আসা খুব জরুরি এদেশে অধিকাংশ মানুষ মান্য করা হচ্ছে শর্ত শর্ত করে করে নাইটা এটা ঠিক তবে কেউ যদি এই ওয়াদা করে আমরা বলেছিলাম যে কেউ কোন এবাদতের ওয়াদা করাটাই হচ্ছে মান্যত করা কেউ যদি এই ওয়াদা করে যে যদি আমি পাই তাহলে আমি খরচ করব। না আপনি বলবেন এটা তো বেদাতি মান্যত হয়েছে বিদাত্ত করা যাবে না জিনা যেহেতু আল্লাহর সাথে ওয়াদা করে ফেলেছেন আপনি পান অথবা না পানি থাকে আপনার সাবধ্যা আছে দিয়ে দিতে হবে সারা দেখ না দেখে কালকের দিন আমার করতেই হবে কোনো কথা নেই ওয়াদা করে ফেলছেন করতেই হবে পাচার তো তাই না ভাই চলতেছে না আলহামদুলিল্লাহ করতেই হবে করতেই হবে এই ছিল্পর্কিত আলোচনা তারা একসময় কিছুই ছিল না মানুষগুলো কিছুই ছিল না মানুষ তো বাঁধর ছিল তাই নো ভাই আগে হ্যাঁ তাই না বিজ্ঞান বলেছে মানা হবে মানা খরচ মানা খরচ মানুষ একসময় বাঁধর ছিল ভাঁধর থেকে মানুষের সৃষ্টি দুনিয়া এক সময় কিছুই ছিল না দুইটা গ্রহ মুখামুখি সংঘর্ষ লাগলো মানুষের হয়ে গেল থেকে পৃথিবী নামক আবার নতুন করে। হলো তাই না দুই মুখামুখি সংঘর্ষ হয়েছে হওয়ার পরে কাঁচ কাঁচ ভেঙে ঠেঙে সব ধুড়ো হয়ে চুরচুর করে পড়েছে পরের পর ওইখান থেকে নতুন করে একটা বড় ট্রেলার হয়ে গেছে বড় গাড়ি আগে তো ট্রাক ছিল এখন বড় একটা ট্রেলার হয়ে গেছে এখন আগে এটা হচ্ছে একশো টন তাই না সেই বিজ্ঞানকে নিয়ে লাফালাফি বিজ্ঞানের কথা অনুযায়ী ইসলাম মানতে হয় বিজ্ঞান যদি না বলে তাহলে সেই ইসলাম চলে না কেমন কথা এগুলো নয় আল্লাহ দ্বারা সুরাতুল ইনসান সুরাতুল দাহারে মুমিনদের কয়েকটা গুণ বর্ণনা করেছেন যে মুমিনদের যে গুণগুলো রয়েছে তার মধ্যে এবং তারা সেদিনকে ভয় করে সেই দিনকে তারা ভয় করে এমান সেদিনকে কান আসার রহু যে অপরাধ গুলোকে ঢেকে হয়েছে জুতো নিয়েও দৌড়াবে না বলবে আমার জুতোর অপমান হবে কত অপরাধ আমি আপনি করি যদি আল্লাহ তালা প্রকাশ করে দিতে শেষ এই মোহিনের অপরাধ গুলোকে আল্লাহ তারা গোপন করে রাখতে এবং মুসলিমদের দোষ নয় মুশ্রিকের দোষ নয় ফেরকাওয়ালাদের দোষ নয় কেউ কেউ খুব সুন্দর করে বলে ভাই আপনি কেন এগুলো প্রকাশ করতেছেন এগুলো না করলে তো হয় আপনি তো এগুলো আপনি আরেকটা কাজ করতেছেন জিনা তার ইসলামের সমস্যা আছে সে মানুষকে গুমরা করতেছে আপনাকে বলতেই হবে প্রকাশ্যে এই বলাটা ফরজ হাদিতে রয়েছে বলা ফরজ যে ব্যক্তি মানুষকে ভিন্ন পথে পরিচালিত করতেছে তার ব্যাপার আপনাকে বলতেই হবে তার কারণে যদি মানুষ গুমরা হয়ে যায় তার ব্যাপারে মানুষের কাছে ওপেন করে দিতে হবে যে লোকটা তোমাকে গুমরা করতেছে দেখে না বুঝে না বলতেই হবে কিন্তু কোন মুসলিম যদি হয় এই মুসলিম কেমন শাহবাদের মুসলিম শাহবাদের মতো মুসলিম এবং সেই কেউ গোপন করে তাকে মাফ করে দেবেন এই এজন্য মুসলিমের ছিদ্র অন্বেষণ করা যায় ওলা আল্লাহ করছে না সাদা করতে যে না আমার ওই পুরাতন ছিদ্র আপনার খুঁজতে দেয়নি না পুরাতন চিত আলহামদুলিল্লাহ আমিও শুধরে যাবো মানুষ শুধরে যাবে ভালো হবে মুস্তাফ তাদের আরেকটা গুণ হচ্ছে তারা মানুষকে খাদ্য দান করে তারা খাওয়ায় অনুগ্রহ খাদ্য দান করে এবং খাদ্য দান করে তারা বলে এই মান্য পুরা করে খাদ্য দান করে এই সব করে তারা আল্লাহ বলে ইনামান এই জাত খাওয়ালাম এই যে করবেন এই জন্য আমি করিনি আমি এটা করেছি আল্লাহ সন্তুষ্টির জন্য লিওজিল্লা আল্লাহ সন্তুষ্টির জন্য লাদিন এর মাধ্যমে আমি আপনার থেকে কোন ধরনের প্রতিধান আশা করি না ভাত আর ফুটা করে দিয়ে গেছে তার মানে হচ্ছে সারা জীবনের জন্য ও রাস্তা বন্ধ করে দিয়েছেন জিনা বলতে না কেমন না প্রমাণ দুই দুইটা দিন আমার কাছে থাকলো যাওয়ার সময় শুক্রিয়াটাও আটাই